السلام عليكم ورحمة الله وبركاته <الله> وعليكم السلام ورحمة الله <تصفيق> <الحمد, لله> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتركن عليه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 ونشهد أن سيدنا محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا تؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ صدق الله مولانا العظيم أتكي فيني العلفون سلطاني مدرسار سعلانا جلساء حضرات علماء اكرام صده شده شمات وأمرجب البحيرة আল্লাহ তালার ফজল আল্লাহ আল্লাহ বরকত দান করেন আল্লাহরতার জীবন দান করে আল্লাহরত পরিপূর্ণ সুস্থ করে দেন সময় নিতান্তই অল্প বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন हजरत मौलाना फरीदुद्दीन आल मुबारक दाम उन्नी जो विषय आलोचना करते बड़ दामी मजदूर आलोचना करते हजरत आलोचनारे सामंजस्य रेखे हमें अपन सामने आर प्रसिद्ध पुरानी करीम आयात कर मूलत हजरत बयान शेषेटू जुड़े देवर जयती करीमालत करते करीमर मध्य आल्ला तारा ইয়াহুদিদের এক আকলাকের কথা বলেন একটা চরিত্র হইলো ওরা কিছু মানে না হুবহু সিয়াদের চরিত্র এটা কিছু মানে কিছু মানে না দেশের তথা তথাকথিত को शि की आया मध्य शि शि दुटा दुनियाना एक जीवन आखिर अनंत शासि না মানার চেয়ে কি বলেন জঘন্য না মানলে দুনিয়াতে মর্মন্ত শাস্তির ওয়াদা আসে নাই না মানলে দুনিয়াতে কঠিন শাস্তির ওয়াদা আসে আমি কিছু এই এজন্য এটা হলো ইহুদিদের চরিত্র ওরা কিছু মানে কিছু কি বলেন মানে না কিছু মানে না শিয়াদের চরিত্র মানে কিছু কি যেটা ভাল লাগবে সেটা মানবে যেটা ভাল লাগবে না সেটা মানবে না আর জামাতের চরিত্র দুপুরের জন্য জানি আসতেন বিকেলের জন্য জানি আসতেন সন্ধ্যার জন্য জানি আসছেন রাতের জন্য জানি আসেন গোর রাতের জন্য জানি আসছেন আমার চোখের জন্য জানি আসছেন আমার কানের জন্য জানিয়ে আসছেন আমার আমার আন্তর্জাতিক বলের জন্য জানিয়ে আসছেন সবটা মানা এটা হলো শ্রীর এই জন্য আল্লাহ তারা বড় মজা করে বলছেন শ্রী রতল পরিচয় বড় মজা করে দিয়েছেন সিরতকীম কেউ বলেন সরাতিম্যু বোলে সিরতুলা নাম তা সিরাতকি কেউ বোলে উত্তর দেন আমি না আমি নিয়ামত দিয়েছি তাদের রাস্তা কি সুরাত নিয়ম দিয়েছে যদি না চিনি তো জিজ্ঞেস করতে হয় যদি না পারো জিজ্ঞেস করো জিজ্ঞেস করোলে হাল কিন্তাবকে জিজ্ঞেস করুন আর কাদের রাস্তা রাস্তা আর কাদের রাস্তা রাস্তা বলি আর কাদের রাস্তা মুস্তাফিম না আল্লাহ বলেন রাস্তা মুস্তাফিম না রাস্তা রাত্র মুস্তকিম কি না কারণ কোন নবীর কবরে সে তালিমে গাড়ি দেওয়ার কথা নাইলি বুঝা গেছে এদের রাস্তা কি নয় সরাতুল মুস্তাকিম কি নয় একটা মজার বিষয় কোন মানুষ যদি খুব খেয়াল করেন হেদায়ত একা হয়ে যায় কোন মানুষ যদি হেদায়ততে গিয়ে একা হয়ে যায় যেমন ধরেন এক ঘর থেকে এক যুবক বের তাকে যেন এই আয়াতে কারিমে সান্ত্বনা দিচ্ছে তুমি একা থাকবা ষাট বছর সোয়াল লাখ নবীদের সঙ্গী থাকবা কোটি কোটি বছর কি হয় সোয়া লাখ সাহাবিদের সঙ্গী থাকবা কোটি কোটি বছর হেদায়তের উপরে চলতে গিয়ে যদি বলেন কত বছর আর বলে যারা হেদায়েত থেকে দূরে সইরা আজকে বড় সঙ্গী সংঘ অনেক সঙ্গী সংঘ তার হেদায়েত থেকে দূরে সইরা হাজারো বন্ধু বান্ধব তার আছে হেদায়ত থেকে দূরে সইরা হাজারো দোস্ত অভাব কারাসে বলে তুমিও শুনো শুনো শুনো তুমি অচরেই ইয়াউমা ইয়াফিরুল মারুমিন আখি অচরেই দেখবা তোমার ভাইও তোমার সাথে নাই ঠিক কথা বুঝাইতে পারি নাই মানে তাইলে হেদায়েত থেকে দূরে সইরা এখন যদি বন্ধু-বান্ধব পরিবেষ্টিত হয় অচরেই কি হবে বলেন ভাইও থাকে দূরে কেন আরে ভাইও নাই স্ত্রীও নাই সন্তান সন্ততিও নাই আত্মাও নাই ना, मऊ ते संगे संगेलिटी फिर तुम दुनिया নিয়ে আসছেন সবটাকে একসাথে হেদায়ত বলে সবটাকে একসাথে কি বলে সবটাকে একসাথে কি বলে হেদায়ত বলে এই সমস্ত নবীদের রাস্তা সমস্ত রাস্তা। সমস্ত সুহাদা রাস্তা সমস্ত থেকে মুসলমান হয়েছেনুদি ধর্মের উপরে ওটের গুস্ত খাওয়া হারাম ছিল কি গোস্ত খাওয়া হারাম কোটের গুস্ত খাওয়া হারাম ছিল একজন মানুষ যদি জীবন ভর ছাগলের মুসলমান হওয়ার কারণে ইনি ওটের গোস্তু খেতে পারতেন না কিন্তু যেদিন তিনি আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছেন রসুল সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন সালাহ আজরান তিন দল মানুষ আছে যাদের জন্য ডবল সবের ব্যবস্থা प्रबल पुरस्कार एकधरण मानूस हलो अब्दुल सालाम सालाम युदी धर्म कारण डबल पुरस्कार घोषणा पे गल हाथ बारा संगे संगेलम आजा क्या कर इलाम तरह पे समस्त गुना बुछे दिल आरोप डबल पुरस्कार সাহাবায়করাম বললেন ওটের গোস্ত খাও বলে আমার ভাল লাগে না কেন আগে খাইতাম না এই জন্য ছক লাগে না। পারিনা বললেন মুসলমান তো হয়ে গেলা। আর ওটের বস্তু না। এটা হইতে পারে না আমরা দু চারজন ছাড়া ওটের গোস্ত অনেক মুসলমানই খান নাই কথা ঠিক না ভাই অনেক মুসলমানই তো কি খান নাই ওটের গোস্ত খান নাই এবার আমাদের সফরে ওটের গোস্ত দিয়েছিল একদিন সব পুরো বাথরুমে লাইন লাগাই লাইন ছে না এটা এমন কি আহামলি বিষয় হলো ওটার প্রস্তুত খাইতে পারতেনা খান না তিনি সাহাবকে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তো ওটার প্রস্তুত খান না সুরে করিম সাল আরিবামকে যখনই কোনো প্রশ্ন করতো না সুরাস্তানের দিকে না। কোন দিকে তাকাইছেন আল্লাহ নিজেই বলতেছেন খতাল্লু বাবা ঝি কা্তামা আপনি যে মাঝে মাঝে আত্মারের দিকে তাকান আমি ওটা দেখি সরাসরি আত্মার দিকে তাকাইছেন আবদুল্লাহ ওটার বস্তু খায় না শুনতো বলতে পারতেনা আব্দুল্লা ওটার বস্তু আব্দুল্লাহ শুনো আজকে মধ্যে পুরা পুরা দাখিল আর আল্লা তালা আয়াত কি পাঠাইলেন ইসলামে কি দাখিল হলেন এর আর্থ কি এটাই তো বলতে পারতেন্লা জবাবে কুল্লি উত্তর দেই এক প্রসঙ্গে জবাবে পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয় আব্দুল্লাহ আব্দুল্লাহ ওটার গোস্ত খান না আমরা যাই আমরা মুবাহ না আমরা উজুব আমরা ফরস এটা মুবাহ মুবাহ শুধু যাই বলেন শুধু কি বলে মুবাহ থাকে বলে মানে কি সহাব নাই না খাইলে গুণা হবে আর খাইলে সহাব হবে কিন্তু আল্লাহ তালা কি বললেন খাওয়া শুরু করো মুসলমান তো দাবি করবা হোটেল ঘোষ এটা হইতে পারে না ওমেন তো দাবি করবা ওটেল খাবানা এটা হইতে পারে না ও দু হলু د الذا دغوت كلنج من خباننا مسلمن حنا أف منور ب بعض الكتاب وتكرور ببا فما جذا ما يفعل ذلك منكم ال خزم في ফিটা শুরু দুনিয়াতে ফিটা শুরু হয়েছে কিনা কিছু ফিরে কি পরিমান না কিছু মানবা কিছু সুদের বেলায় না না ঘুষের বেলায় না পর্দার বেলায় না না না শুধু এ আনতলার বেলাই ইসলাম কথা বুঝেন বেলা একটু বুঝেন কথা শুধু ইসলামী হুকুমতের জন্য এ তোলার বেলাই ইসলাম ইসলাম নাই বলা ইসলাম নাই জিক বেলায় ইসলাম নাই পর্দার বেলা ইসলাম নাই হালাল খাওয়ার বলা ইসলাম নাই কথা ঠিক না ঠিক এই জন্য মেরে দোস্ত পূর্ণাঙ্গ ইসলামের কোন রূপরেখা পূর্ণাঙ্গ ইসলামের কোন বাস্তব চিত্র পূর্ণাঙ্গ ইসলামের কোন সচিত্র প্রতিবেদন যদি কেউ দেখতে হয় এদের সাথে কেউ রাগ করেন না কুমিল্লা ইসলামী ব্যাংকে এক ভদ্রলোক চায়ের ওই পাশে বসা তা আরেক ভদ্রলোক সামনে তিন নম্বরে এক ভদ্রলোক বলতেছে কোন এক প্রসঙ্গে বলতেছে এদেশের কলিমশ কি করে এই দিকে চেয়ারে যিনি বসা আল্লাহ তার হায়াত করো আমার ইসলামী ব্যাংক কিন্তু না থাকতো এদেশের বাজারে মুসলমান দেখা যায় না এরা যদি না থাকতো এদেশের বাজারে কোনো মুসলমান কি আমার মঞ্চে বক্তৃ হয়ে দিতেছে উপজেলা চেয়ারম্যান বলতেছে নিশ্চয়ই তিনি বুঝেন কোন চেয়ারম্যান হবেন বুঝেন মেয়ে কথা তিনি বলতেছেন আমি দৃঢ়তার সাথে বলছি এদেশের করিম আচার দিন থাকবে ততদিন ইসলাম থাকবে আর আমার চোখের সামনে আমার হাজির সাহা ছিলেন বলতেছে শুনিয়েছিলেন বলতেছে যদি দেশ থেকে কবি মাছা গুলো মুছে দেওয়া হয় রাস্তা ঘাটে হাটে বাজারে আর কোনো যদি ইসলাম দেখতে চাও নবীজি মোহাম্মদুর রসার বছরের নবের জিন্দি দেখতে চাও নবীদের শুভ শাম দেখতে চাও নবীদের সব রোজ দেখতে চাও নবীদের লাইন ও শাম দেখতে চাও নবীজির দিন ও রাত দেখতে চাও আমি বলতেছি এই মুহূর্তে যদি এখানে এমপি সাহেবের ভাতিজা আসে তো সবাই কি বলবে জানেন ইনি না এমপি সাহেবের ভাতিজা বলবে কি বলবে না যদি এই মুহূর্তে সাহেবের ছেলে আছে তো কি বলবে ছেলে যদি মন্ত্রীর বাবা আসে তো কি বলবে বাবা আপনি খেয়াল করেনা নবীর বাবা কার বাবা দেখো তো ইব্রাহিমের বাবা মুখ কত কর না আরে বাবা নবীর স্ত্রী কে কার্রী দেখো লু দেখো তো আলের বাবা তুমি বলবেন কি ভাই বাস্তব না বাস্তব তুমি কতগুলো কতগুলো হাতে বাক্যের মধ্যে আপনাকে কি হয় নবীর বাবা কানা এখানে দাম নাই নবীর ছেলে ক না এখানে দাম নাই নবীর স্ত্রী ক না না এখানে দাম নাই নবীর শ্বশুর ক না না এখানে দাম নাই কয়টা কেড়ে কয়টা কোরআনওয়ালার মা আল্লাহ আকবর আল্লাহ হ্যাঁ হ্যাঁ ওর মাথা টুরি পড়াওান দাদি আল্লাহ আকবর দশ দুন বাছাই করো সোহান বাছাই করো যাদের জন্য জাহান্ন দশ দিন বাছাই করো আর তাকে জান্ন জাহান্নাব থেকে তোর জানিয়ে দাও কি বলা কি বোলা এবার বলেন কোরআন তিন জিনিসের নাম কোরআন পাঁচ জিনিসের নামের তালেন কোরআন তর পড়ান সমান পড়া কুরানুঝা কুরান মানা বলেন কোরআন পড়া কুরানো এবার সাথে কোথায় পাওয়া যায় কোথাও শুধু বুঝে ফড়ে না কথা আছে কোথাও শুধু ফড়া আছে আরে বুঝা আছে ফড়া নাই কোথাও ঠিক না পড়ে না কোথাও শুধু কি আছে বলেন বুঝা আছে আর কোথাও কিছু মানা আছে আর এখানে আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেশি বলে না এই জন্য কটা বলা যায় কি আল্লাহ তালা মেহরবানি করা আমাদেরকে বোঝতান করেন দিল غورو نبی밧 কমা জসা উমাইয়্যা ফআলু দালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল hayatি দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামতি يردুনা ইলা শাদদুল আযাব রব্বুল আলামিন বলেন তুমি যদি কিতাবের কিছু অংশ মানবা আর ছেড়ে দিবা যেটা পছন্দ সেটা মানবা যেটা ভাল লাগে না সেটা এটা যদি করে এটা যদি কেউ করে ইল্লা খিজুন ফিল hayatি দুনিয়া দুনিয়ার জীবনে জীবনে লাঞ্ছনা আর আখ রাতের জীবনে অনন্ত শাস্তি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে পূর্ণাঙ্গ দিন মতো চলা সহজ করে দেয় পূর্ণাঙ্গ দিন বুঝা মানা সহজ করে দেয় আল্লাহ বলেন আমিন পূর্ণাঙ্গ দিন কিতাব উল্ল রেজালুল্লাহ আমাদের কাছে কিতাবও আছে কিতাবের রঙের রঙিন মানুষও আছে কথা ঠিক না রাখি বলেন শুধু কিতাব আছে কাছে। ওদের কাছে এখন কিতাবও নাই যদি ধরে নেই কিতাব আছে কিন্তু কিতাব তো আছে কিন্তু কিতাবের রঙে কিনাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ মানুষ আছে কিনা বলেন আমাদের আমার তারা কাত হন শুক্রিয়ার জন্য বলা আজকে আমি আমার গাড়িতে বলছি হুজুরের ছোঁয়া যদি না পাইতাম আমি আপনাদের সামনে বসার দুঃসাহ জীব কখনোই হয়েতাম আল্লাহ মানুষ বলেন কিতাবের রঙে রঙিন কি আল্লাহ কোন কিতাবের রঙে রঙ্গিন মানুষের সাথে আমাদের জীবনের সম্পর্ক কায়ন করে বলছেন প্রত্যেক মুসলমানকে এভাবে দোয়াও করা উচিত কোন আহালুল্লাহর মহাব্বত আমার নসিব করে দেবে কোন আল্লাহ মহাব্বত আমার জীবনে কি করে দেন নসিব করে দেন আল্লাহর মোহব্বত নসিব হয়ে পূর্ণাঙ্গ দিন মতো চলা সহজ আল্লাহ আমাদের মহবত করেছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর